मद्रता कुरान सुनारमे कुरान सुनारमे कुराना कैगा एक जैगे मालिकियात नामे हमारियादियानीतर नामे हकूम नामे खिलात नामिकतर नामे क्यों विभक्त सठजिद मे शत शानेस सठीक ज्ञान सठ ज्ञान दिन चर्चा करें आज मुफ्ती मुहम्मान एक जगह से दाड़ी थकते এক ইঞ্জিক এক জায়গায় সেইভাবে দাঁড়িয়ে থাকবে এটাকে ছড়িয়ে দেওয়ার মতো খুব শক্ত হাতল আল্লাহ সালা বলছেন যে এটা খুব একটা শক্ত হাতল হাতল এটাকে সরিয়ে দেওয়ার মতো কেউ নেই তো শক্ত হাতল আল্লাহ বলছেন এটাকে কখনোই ছড়িয়ে দেওয়ার মত না কখনোই এটাকে ছড়িয়ে ছাড়িয়ে দেওয়ার মতো না ছুটাতে পারবে না কেউ এটাকে তো গোমরাই মূল কারণ হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান এবং সঠিক জ্ঞান খালি বলছে আমরা দিনী মাদ্রাসা এত করছি দিনই লেখাপড়া করছি মাদ্রাসাতে কোড়া করছি এই করছি সে করছি ওইখান থেকেই তো এই সমস্ত পদ দিনী আজকে সৃষ্টি করা হচ্ছে জন্ম দেওয়া হচ্ছে সাহেব কেমন দিন শিখে আসলেন যে মসজিদে এসেছে কোরআন বিরোধী পদ্মা দিয়ে যাবে কেমন দিন শিখে এসেছে তাহলে আজ এই দিনের জ্ঞানের সঠিক জ্ঞান তখনই হবে যখন এটা আল্লাহ প্রদর্শক এবং রসুল প্রদর্শিত জ্ঞান হবে অর্থাৎ কোরআন সুন্নার জ্ঞান কোরআন এবং সৈসার জ্ঞান জ্ঞান যখন হবে আর এই জ্ঞান এর মধ্যে সবচেয়ে শূন্য হলে কত হয় দশ দুইটা হলে একশো তিনটা হলে এক হাজার চারটা হলে দশ হাজার হলে এক লাখ ছয়টা হলে সাতটা হলে সবচাইতে মূল্যবান যে জ্ঞান সেটাকে অর্জন করতে হবে সর্বপ্রথম যদি সেটা থাকে তাহলে হালাতের জ্ঞান কাজে লাগবে সিয়ামের জ্ঞান কাজে লাগবে জাকাতের জ্ঞান কাজে লাগবে কাজে লাগবে বিয়ের জ্ঞান কাজে লাগবে ইসলামিক জ্ঞান কাজে লাগছে জেহাদের জ্ঞান কাজে লাগবে ইসলামী অর্থনীতির পর অর্থনীতির জ্ঞান কাজে লাগবে হুকুমতের জ্ঞান কাজে লাগবে খেলাফতের জ্ঞান কাজে লাগবে একটা জ্ঞান থাকলো আর যদি ওইটা না থাকে হাজারটা জ্ঞান যদি থাকে হাজারটা জ্ঞান হাতটাকে সুন্দর করে বাঁধছে বাব করছে সব করছে ইত্যাদিকে পর্দা করাচ্ছে হালাও চামাই করে খাচ্ছে কোনো আরামের সাথে যাচ্ছে না প্রতি বছর হস করছে যে করছে ইসলামী আন্দোলন করছে আল্লাহ তাহিদিন আমি বরবাস ওই আমল করার কারণে সে যার নামে চলে যাবে আর জীবন যাহ নামে থাকবে খালিদিন অসংখ্য আমল করবে সঙ্গে আল্লাহ রসুল সালের সাথে উৎসর্গ করছে সব কিছু করছে কিন্তু খালিদিন হয়ে যাচ্ছে অসংখ্য শূন্যর সাথে যখন একটা একের মর্যাদা ঠিক অসংখ্য আমলের সাথে আল্লাহ অনেক অনেক বেশি এই বিন কোন আমল তার এই বিন কোন জ্ঞান তাও বিন কোন মুসলিম জীবন আল্লাহ তো মানার কাছে গ্রহণযোগ্যই নয় এই জন্য সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হয়েছে হচ্ছে আল্লাহ তারা করি সালাবের উপরে কথা বলতে তিন ঘন্টা চার ঘন্টা মোনাজারা করে বহস করে চুদ্ধ জেহাজ করে প্রত্যেক রমাদান মাসে পত্র পত্রিকায় আসছে টেলিভিশনের মাঝে মাঝে দেখাচ্ছে টাকা তার বিশ টাকা তারা দিন হচ্ছে প্রেক্ষাপটে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে আল্লাহ তাও ঈদ কে কেন্দ্র করে সমাজ বিভাগে বিভক্ত হয়েছে কে দেখেছেন তা ঈদ কে কেন্দ্র করে সমাজ বিভাগে বিভক্ত হয়েছে সমাজকে কেন্দ্র করে সমাজ দুই ভাগে বিভক্ত মসজিদ দুই ভাগে বিভক্ত তারপরে ঈদকে কেন্দ্র করে ঈদের ময়দান দুই ভাগে বিভক্ত আলাদা ভাগের বিভক্ত তারপরে ইফতার কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত সমাজ অসংখ্য বিষয়ে আছে সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা সমাজ এখন বাংলাদেশে আমি মাথা পেতে নিবো যে আল্লাহ তাও কেন্দ্র করে যে সমাজটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অথচ আল্লাহ রসুল্লাহ আলিয়াল যখন এসেছিলেন তখন এই কেন্দ্র করে রাষ্ট্র দুই বিভক্ত হয়ে গেল প্রথমত সমাজ ব্যক্তি জীবন দুই ভাগে বিভক্ত হল তারপরে পারিবারিক জীবন দুই ভাগে বিভক্ত হয়ে গেল তারপর সামাজিক জীবন দুই ভাগে বিভক্ত হয়ে গেল একটা পর্যায়ে আল্লাহ তোহানো তালা রাষ্ট্রকে দুই ভাগে বিভক্ত করেছিলেন একটা হচ্ছে জাহরি রাত্র পুকুরি রাত্র আর একটা ইসলামী রাত্র বলেন তো আল্লাহ রসুল্লাহ অত্যাচার হচ্ছে কোন বিষয়টাকে কেন্দ্র করে সুমাইয়াকে হত্যা করে দেওয়া হচ্ছে কোন বিষয়টাকে কেন্দ্র করে সাহিরা হিজত করে চলে যাচ্ছেন কোন বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ রসুলের বাড়ি কে ঘাতের আবারে তাকে মেরে দেওয়া হচ্ছে কোন বিষয়েন্দ্র করেছেন বিষয়টাকে কেন্দ্র করে আগরকে বাড়ি থেকে বের করে হলো কোন বিষয়টাকে কেন্দ্র করে বিষয়টাকে আল্লাহ রসুলের মেয়েকে তালাক নিতে হলো কোন বিষয়টাকে কেন্দ্র করে তার মেয়ে কেমন ভাবে লাঠি মারা হলো যে তার গর্বের বাচ্চা পড়ে গেল আর এই বাচ্চা পড়ে যাওয়ার পর কয়েকদিন পরে তার যাচ্ছেন তখন তার স্বামী তাকে ধরে টানা ইচ্ছা করে এরপরে এক পর্যায়ে তাকে মারধর করেছিল মেরে দিয়েছিল পেটেছিল বাচ্চা এই বাচ্চা পড়ে গিয়েছিল বাচ্চা পড়ে গিয়েছিল কোন বিষয়টাকে কেন্দ্র করে এই সব কিছু থাকবে ওইটার পরে ওইটার পরে ওইটার পরে ওইটার পরে এক নম্বর ফরজ কেন হচ্ছে আল্লাহ তে কেন এক নম্বর ফরজ বিষয় প্রথম ফরজ আল্লাহ তো জীবন উৎসর্গকারী আমল আছে সারা জীবনের সব কামাই করছে না আল্লাহ তাও সেই দিকে আল্লাহকে চেষ্টা কর বাংলাদেশে একটা সমাজকে পাওয়া যাবে না যে সমাজটা আল্লাহ তাও সেইদকে কেন্দ্র করেছে পারিবারিক ভাবে বিচ্ছিন্ন হয়েছে জ্ঞানের সাথে যে বিচ্ছিন্নটা নবীর এসেছিল ইব্রাহিম শত্রুতা করেছো দেখো আজকে থেকে তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হয়ে গেল শত্রুতার ঘোষণা চলে আসছে। শত্রুতা শুরু হয়ে গেল আবাদা না তোমরা আদাও চলদা ইমান পর্যন্ত তোমাদের সাথে আমাদের এই শত্রুতা অবিরাম ভাবে চলতেই থাকবে তাহলে শত্রুতা এবং মিত্রতা সৃষ্টি হবে কিচ্ছে কেন্দ্র করে কেন্দ্র করে হচ্ছে সেখান থেকে শুরু হয় না সৌভাগ্যের জ্ঞান সেটা হচ্ছে আল্লাহ তাও এই দরজা মনে থাকবে বিষয় আল্লাহ তাও আল্লাহ তাও জ্ঞান যাবে থাকবে এই জ্ঞানটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে উঁচু এবং মূল্যবান্ঞাইতে উঁচু এবং মূল্যবান জ্ঞান হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তা অসাহীদের জ্ঞান কারণ এই জ্ঞানের কথা এবং এই জ্ঞানের কথাকেই আল্লাহ তুরাহান আল্লাহ তুরাহান সাক্ষ্য দিয়ে বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন কিসের আল্লাহ তা যে তিনি তারা সত্য কোন ইহ নেই মাহবুদ নেই আমুল কোন আমলের কথা এবারে পাবেন না যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে তোমাদের উপরে সবার ফরচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছে তোমাদের উপরে কোন সাক্ষ্য দিয়েছেন জাল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ তো আর সত্য কুই আর মনসর খান এই সাক্ষ্যটা নিজে পড়ি দিয়েছেন আর আল্লাহ জানেন যে আপনি হচ্ছেন আল্লাহ তাহলে দেখা যাচ্ছে প্রথম জ্ঞান হচ্ছে আল্লাহ তবাহ জ্ঞানের দ্বিতীয় জ্ঞান হচ্ছে আল্লাহ রবি যারা আমল করবে সালা আদায় করবে সিয়াম পালন করবে জাকাত আদায় করবে হস করবে কোরবানি করবে সন্তান লাভন পালন করবে ব্যক্তি জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে তাদের আমুলটা আল্লাহ গ্রহণ করবেন আর যার কাছে না তার আমলটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় আর এই তাহসী ভিত্তিক জ্ঞানের উপরে ভিত্তি করে ইমান আনা আমলে তাহলে করার পরে যে ব্যক্তি আল্লাহ তহসিদের পথে মানুষকে আহ্বান করবে সেই আহ্বানকারী আহ্বানটাকে আল্লাহ তালা কহুল করবেন সংস্কার দাওয়াত কারণ এখন তাও এই বিনষ্ট করে ধরা হয়েছে অথবা সংস্কার দাওয়াত মুসলিমের কাছে আরেকটা এইগুলোর বিষয়ে আমরা শুধুমাত্র সেই সময় মৌসুমি কথা প্রশ্নের উত্তর দিব বা মহসুমী বিষয়টাকে তাকে জানিয়ে দিব রমাগান চলে এসছে তারা এই বিষয় প্রশ্ন চলে এসেছে উত্তর দিয়ে দিব কোরআন শুননা থেকে জাকাতের বিষয় চলে এসেছে কোরআন দিয়ে দিব উত্তর দিয়ে দিব তারপরে ই চলে এসছে উত্তর দিয়ে দিব উত্তরের মাধ্যমে প্রশ্নের উত্তরের মাধ্যমে এটা চলে যাবে কিন্তু যেটা দাওয়াতের বিষয় নয় দাওয়া সময় আল্লাহ তফিদ সবসময় আল্লাহ আ সংস্কার হবে এবং এই কাজ করতে গিয়ে তখন বাধা আসবে বিপত্তি আসবে অত্যাচার আসবে জুনুম আসবে নির্যাতন করবে এটা করবে সেটা করবে তখন সবাই করতে হবে এই ভিত্তিক জ্ঞানের মাধ্যমে কারণ চর শিক্ষা দিয়েছেন হচ্ছে না বেড়ালকে এই অবস্থায় অত্যাচার করছে আর তখন সে কি বলছে বলছিল কি বলছিল আল্লাহ তো শিক্ষাকে কি শিক্ষা দিচ্ছে সবের শিক্ষা দিচ্ছে অপেক্ষা কর বিসুল যখন মেয়েরাজে গেলেন জান্নাতে আছেন সেইখানে কি আওয়াজ পাচ্ছেন জান্লাহ রসুলের আগে আগে বিলাল হইতে চল যাচ্ছে জান্নাতে কি কিন্তু কোন আত্ম পর্যন্তমনি তাকিয়েছে আরো শির করা শুরু করেছি দেখেছেন এমনিও গিয়ে চিন্তা করতেছে কোনো মহাকে আল্লাহ কোনো বিশুদ্ধ এলাকায় তো নিচে বানবি আর কি করো আমিনটা মনে মনে করি ঠিক আছে আমিন কেউ নে আমি পথস আমি জ্ঞানের ভিত্তি দিয়ে কাজটা করতো তোর সবচাই তো মূল্যবান জ্ঞান হচ্ছে আল্লাহ তাও সাহিদের জ্ঞান আল্লাহ তাওসাহের জ্ঞান আর এই কমপ্লিট ইসলাম এই কমপ্লিট ইসলাম আমরা দেখতে পাই যে আল্লাহান মুসলিমদের জন্য একটা দিনকে নির্ধারণ করেছে যে দিনের নাম কি ইসলাম যে দিনের নাম কি ইসলাম একটা দিন তারা তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন ইসলাম ছাড়াও আর অসংখ্য জীবন ব্যবস্থা আছে ইসলাম ছাড়াও অসংখ্য দিন আছে মানে জীবন ব্যবস্থা আছে ইসলাম ছাড়াও অসংখ্য জীবন ব্যবস্থা আছে দিন আছে সেই দিনগুলোকে আল্লাহ একটা গ্রহণযোগ্য হিন্দু ধর্ম নয় ইহুদি ধর্ম নয় শিখ ধর্মগুলো একটা একটা ধর্ম কিন্তু আল্লাহ গ্রহণযোগ্যতা আছে এগুলোর কারণ কি এখানে তাও এই তাও নেই যদি তাও থাকে তাহলে সেই দিনটা আল্লাহর কাছে হবে घूम के बाद घुमान पर्त घुमे मध्य अवस्थान पर्त विषय विधि विधान पाव जाए कि সেটার নাম হচ্ছে দিন আর সেই দিনই আল্লাহর আল্লাহ করেছেন আল্লাহ তারা কি ইসলাম তাও এই ভিত্তিক জীবন ব্যবস্থার নামকরণটা কি ইসলাম তাও ভিত্তিক জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম যেই ইসলামের তাহলে সেই ইসলাম আল্লাহর কাছে যে ইসলামে ইসলামে আল্লাহর ইসলাম আছে সব ইসলাম সাদিকার ইসলাম এই যে বসিবাল ইসলামের ইসলাম এগুলো গ্রহণযোগ্য যে ইসলামে তাও আছে সেই ইসলামটাই শুধুমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য এছাড়া ভিন্ন করে ইসলাম আল্লাহর কাছে इस्लाम नाम की मुस्लिम जे परिवार सामाजिक मुस्लिम समाज राष्ट्रीय देश যার তা এই ভিত্তিক জীবন ব্যবস্থা তাদের নাম কি হবে মুসলিম ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর নাম শাপি নয় তাদের নাম মালিকী নয় তাদের নাম আমলি নয় তাদের নাম জাহেরি নয় তাদের নাম খারিজ নয় তাদের নাম শিয়া নয় তাদের নাম কখন হয় চিত্তি নয় সাবেরিয়া নয় নকিয়া নয় মুজাহিরিয়া নয় তাদের নাম তাদের নাম সালাপি নয় ডাকছে বলেছেন তিনটা নামে তিনটা নামে তিনটা নামে সেইটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের কোনো দিনী ভাইকে ডাকতে চাও তাহলে তোমার কাকে ডাকো হে মুসলিম ভাই হে মুসলিম ভাই মুসলিম আছে তিন নম্বর নামকরণ করেছেন হে আল্লাহ আল্লাহ এটার মধ্যে তাও এইটা সেনা নেই এইগুলোকে ছেড়ে দিয়ে আমরা কি হয়েছি হানাপি সাহাপি সাহিবি কত কিছু কত কিছু আর একটা নতুন যুক্ত হয়েছে কেন করা হলো আলোদের কাছে ব্যাখ্যা করা হল তারা একসাই করা ওরা যেহেতু ইসলামকে বিকৃত করে ওরা হয়ে গেছে আমরা যেহেতু শহীদ হাদিফ মানি এর আমরা হচ্ছে আমরা যেহেতু সৈয়াদিস মানি এই আমরা একটা নাম নিয়ে নিয়েছি মুসলিম তো অনেক আছে বাংলাদেশে এটা হচ্ছে যত আলাদা করবেন আপনার তো জানার অধিকার আছে তাই না জানার তো অধিকার আছে যত আলমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই যুক্তি পেশ করবেন মুসলিম তো অনেক আছে আপনি এখন কোন মুসলিম আমাকে একটু যাচাই করে দেখান আপনি মুসলিম আপনি আমি মুসলিম আপনি সাবি মুসলিম আপনি চিস্তি মুসলিম আপনি বুধগুয়ার মুসলিম কোন মুসলিম আপনি আমরা আসলে এইগুলো কোনটাই না আমরা রসুলের হাতে প্রত্যেকটা আলাদা আলাদা নাম নিয়ে বাড়িটা দখল করার জন্য আমরা দলিল করে নিয়ে এসেছি এই জন্য কি আব্দুল নতুন আরেকটা নাম দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন আমাদের সাথে উনি কি তার দখল ছাড়বে জীবন দশায় আমরা জন দশটা নাম নিয়ে দশটা জাল দলিল করেছি এই জন্য উনিও নতুন করে একটা জাল দলিল করবে নাকি এটা কোন বুদ্ধিমান পাগল করে এ কাজ আমার ঘর ছিল এটা মুসলিমের ঘর ওইটাকে ছেড়ে দিয়ে আমি নতুন একটা নাম কেন নিলাম ওরা নাম নিচ্ছে আমাকেও নাম নিতে হবে আমি আমার জায়গায় অবিচল থাকছে বিশুদ্ধ জ্ঞান নিয়ে আমি লড়াই করতে পারতাম তারা আমাকে প্রমাণ বহন করতেছে কিছুই লেখা নেই সবাই আসতেছে মুসলিম হিসাবে ঢুকতেছে কেন আমার তো দরকার ছিল না ওরা যা করেছে ওরা করতে থাকুক আমি আমার তীব্র জ্ঞান দিয়ে দৃষ্টি দৃষ্টিকোণ দিয়ে আমি খালি ভেজে থাকবো ইসলামের কথা যারা বাতরে থাকবে তারা আস্তে আস্তে কাটতে থাকবে সঠিক ইসলামের দাওয়াতের কাছে সঠিক ইসলামের এই যে মাঝার চার মাসের মাঝাতি মোম্মা কি চার মাঝার এক মাসার মানদের খরচ কিনা এই যে একটা ছোট্ট বই বলছেন না আপনারা এর ভিতরে জাপানের একটা ঘটনা তুলে ধরেছে না জাপানের মানুষ মুসলিম হয়ে গেল ছিল মুসলিম চলে আসো আমাদের দিকে ওরা শেষ যে আমরা তো একই ক্লাম দেখি ইসলাম তবুল করলাম ইসলামের মধ্যে হাত কেন আবার তারা প্রত্যাবর্তন তাদের সিও পন্ডিত জওয়াহরলাল নেহরুর কাছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী তার কাছে হিন্দুদের একজন পণ্ডিত এবং উঁচু রাজনৈতিক নেতা বলছে যে হিন্দুদের এক ভাষি আর ভালো লাগছে না সূত্র ওরা ওদের সাথে নয় ওরা ওদের সাথে নয় ওরা ওদের সাথে নয় আমার ভালো লাগতো না আমি ইসলাম কবুল করব। ইসলামের দিকে আমি চলে যাবো পন্ডিতজি আপনি কি বলেন আপনি কি বললেন আমাকে একটু সাজেশন দেন পন্ডিতটা তুমি ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিয়েছি খুব ভালো কথা সিদ্ধান্ত যখন নিয়ে খুব ভালো কথা ঠিক আছে ইসলাম কবুল করো আচ্ছা বলো তুমি কোন ইসলাম করবে হচ্ছে কোন ইসলাম মানে কোন ইসলাম তুমি কোনটা নিবে হানাফি মালদা একজন হিন্দু পন্ডিতের কথা দেখা হিন্দু পণ্ডিত ইসলামকে ব্যাখ্যা করছে এর ভিতরে এই তিনটা ভারতবর্ষে তেমন একটা নেই আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি तो थी कि अच्छा तुम्हें पांच विभक्त हो पड़े चार विभक्त हो पड़े एम तुम्हें देव मंदिर एक ब्रोवी सबच प्रभावशाली हम देवबंदी देवबंदी सब चाहे बड़ा अच्छा तुम देवबंदी मिले নেওয়ার পরে এখন দেবন্দির মধ্যে সবচাইতে বড় এখন একশো ছাব্বিশটার মধ্যে তুমি কোনটায় যাবে তুমি তাহলে বড়টাই যাওয়া উচিত তোমার জন্য পণ্ডিতজি সাজেশন দিচ্ছে একজন মুসলিম মধ্যে আছে যে তাকে তো চিতকে চাগরিয়াটাই তুমি নাও আচ্ছা চিত্তের চাউরিয়াটাই যদি নিলা এখন এই চিত্রের চাগরিয়াটা ভারতবর্ষে অনেকগুলো খন্ডে খন্ডে খন্ডে খন্ডে আলাদা আলাদা হয়ে গেছে এবং প্রত্যেকের আলাদা হয়ে গেছে তাদের মধ্যে এখন তুমি কোনটাকে নিবা তোমাকে এখন একটু যাতায়াতের বাসায় করার জন্য আমি সুযোগ দিলাম তুমি এখন যাতায়ের বাসায় করে নাও তুমি এখন যাতায় বাসায় করে নাও ওই বীরপালোয়ান রাজনীতিক সে বলছে হিন্দুদের চাইতেও বেশি তারা এত কিছু দরকার নেই আমার বাবদা ধর্ম ছিল মোটামু আন সাকিব এটাই আমার জন্য কল্যাণে চলে গেল সেটা অভিব্যক্তি ইসলাম সম্পর্ক আমরাও কি সেটাকে বিরত থাকতে পারলাম সব কিছু ছেড়ে দিয়ে আসলাম কুরান এবং শহীদুল্না মানতে ওইখানে ওইখানে এসে দেখলাম এরা এখন ছাপ্তান্ন হয়ে গেছে এক গ্রুপের সাথে তাহলে কি আমাদের এক ইসলামে থাকা ভালো ছিল না সেই ব্যক্তিক জীবন ব্যবস্থা এক ইসলামেই থাকা ভালো ছিল যেটা আল্লাহ তারা আমাদেরকে নির্ধারণ করেছেন আল্লাহির বর্তমান সময়ে যারা আছো এবং পূর্ববর্তী যাওয়া ছিল মুসা আলাইসালাম ইসা আলাইসালাম ইব্রাহিম আলাইলাম নূ আলাইসালাম আদম আলাহ ইসলাম দাউদ আলাইসালাম কেন প্রকৃত ইসলামের দিকে ফিরে যাওয়ার জন্য প্রকৃত ইসলামের দিকে ফিরে যাওয়ার জন্য এদের সাথে আমাদের কোন বিরোধ নেই আজাদ সাথে আমাদের কোনো বিরোধ নেই আলহামদুলিল্লাহ আমরা সেই সমস্ত মসজিদে তালা দলাই করছি বিশুদ্ধ পাচ্ছি এজন্য যাচ্ছি তারা সেখানে এবং কত সুন্দর হয়ে যেত সেখানে আমরা বিশুদ্ধ ইসলামের চর্চা করতে থাকতাম এখন আমাদেরকে নামকরণ করা হচ্ছে ভিন্ন মাঝাব হিসাবে বাংলাদেশের চারটা মাধাব ছিল পঞ্চম মাঝাব এবং আলেরাও সে কথাই বলছেন আলহামদুলিল্লাহ আমাদের আলম ভাইরা একই কাজ করতেন শুধুমাত্র নাম নিয়ে সমস্যা এবং বর্তমানে যে সমস্ত আলম নামারা আছেন তারাও এটাকে অনুভবও করতে চলে এখন যারা মুদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছেন তারা ওখান থেকে করে ফিরে আসতেছেন অনুভব করতে পারতেন তারা যে না এটা ঠিক হয় এবং তারা এই থেকে পড়াশোনা করে আসতেছে তারা আবার হয়ে কাজ করতেছে নির্দলীয় ভাবে করতেছে যেটা এত দল মতের দরকারটা ইসলাম ইসলামে চলছে আলহামদুলিল্লাহ সৌদি বিশাল রাষ্ট্র কোথাও কি আপনি আলিম্মদের কাছে গিয়ে যদি বলেন যে আমি আলিয়াল চিনতেও পারবেন তারা কি বলবো একটা মাত্র কোনো দরকার নেই আমাদের যাওয়া কি এটা সম্ভব না আল্লাহ এটাও সম্ভব কিন্তু জ্ঞান দরকার আর আল্লাহ তোর তারা যুগ যুগ ধরে আল্লা তালা সোরা নির্মূলের শেষের দিকে কয়েকটা আয়াসে মানুষের এই বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং মানুষকে তাও এইদের দিকে আহ্বান করছেন দেখেন আল্লাহ তালা আমি এর আগে বলছিলাম যে আল্লাহ নিজে তাও এইদের তারা মানুষকে কেন সৃষ্টি করলেন এবং মানুষকে দাওয়া দিচ্ছেন দেখেন কত সুন্দর দাওয়াত আল্লাহ বলছেন আপা হাসিবি তুমি শোনো তোমরা কি জানো তোমরা কি চিন্তা করেছ তোমাদের ধারণাটা কি আল্লাহ গাওয়াজ আল্লাহ গাওয়াজ ডাক্তার ময়ের যারা বসে আছে ওইখানে গিয়ে মাথায় হাত দিয়ে নরম করে গিয়ে বলেন যে বাবা তোমার কি মনে হয় আল্লাহ তোমাকে যে সেটা গাদা খাচ্ছে ওকে বলেন তোমার কি মনে হয় আল্লাহ মিনার গিয়ে করছে আল্লাহ সাহেব অন্যের কাছে এই বাদশ করছে ওদেরকে এক এক জিজ্ঞেস করেন তোমার কি মনে হয় এই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে ও চিন্তা পরে ও চিন্তা মগজ খুলে যাবে তখন ও চিন্তার প্রভাব হয়ে যাবে যে জন্যই তোমার সৃষ্টি আল্লাহ সেই কারণে মানুষকে জানাচ্ছেন জিজ্ঞেস করছেন আপা হাসি তোমরা কি ধারণা করেছামা তোমাদেরকে প্রথম দা আল্লাহ মানুষকে চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন কারণ আমরা যারা জ্ঞান অর্জন করবো প্রথমত আমাদের কাটছি মানুষের মাথায় চিন্তা ঢুকিয়ে দাও চিন্তা ঢুকে টেনশনে পড়ে যাচ্ছে কেন টেনশনে পড়ে গিয়েছিলেন কি হচ্ছে এগুলো যাকে নিজের হাতে রাখছে ওই কাছে আবার যাকে নিজের হাতে তৈরি করছে রাঁধছে ওর কা থেকে আবার দোয়া করছে ওকে আবার সৃষ্টি করছে তার কাছ থেকে আবার সন্তান আরে এই কি অবস্থা এটা কেনা করি সমাজ টেনশনে পড়ে যাচ্ছেন আপনি টেনশন ঢুকিয়ে দেবেন এই যে আপনি মাথায় বোধন দাওয়াতে সিস্টেম বোধন সৃষ্টি টেনশন ঢুকে তোমার কি মনে হয় যে তুমি এই জন্যই সৃষ্টি তোমাকে তুমি কি চাই সেখান থেকে কৈশোর কৈশোর থেকে তোমার যৌবন যৌবন থেকে আবার বার্ধক্য তোমার কি মনে হয় যে তুমি মৃত্যুবরণ করবে না তুমি কবরে ফিরে আসবে না যে মাটি থেকে সৃষ্টি মাটির সাথে তুমি মিলে যাবে না তোমার কি মনে হয় তুমি আসলে আবার দাঁড়াবে না তোমার কি মনে হয় যে তোমাকে আবার হিসাবের কার্যায় দাঁড় করানো হবে না আল্লাহ আমি করবে না এমনটা কি তোমার ধারণা এই দ্বিতীয় টেনশন ঢুকা যায় তোমার কি মনে হয় যে তুমি করবে না তোমার কি মনে হয় তোমার কোন হিসাব নিকাশ হবে না টেনশন ঢুকিয়ে এখান থেকে দাওয়াটা সূচনা অনর্থ ফবে না তোমার কোনো কিছুই হবে না এমনি এমনি এমনি চলে যাবে খাও দাও ফুর্তি করে আগামীকাল বাসবে কিনা বলতে পারো নগদ যা পাও হাত বাকি খাটা শূন্য পড়ে থাক এটা ওইটা সেটা যা মনে চায় দেখেন মাথায় টেনশন দেখি কাজটা শুরু করে দিবে কিন্তু পৃথিবীতে অন্য কোনো দাওয়াত দিয়ে মানুষকে টেনশন উঠানো টেনশন উঠানো সম্ভব না তাও সেই যে দাওয়াত দিয়ে মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেওয়া সম্ভব এবং সেখান থেকে তার সৎ প্রদর্শন হওয়া সম্ভব সেখান থেকে দাওয়াতের দাওয়াত তারাবিদের দাওয়াতের মাধ্যমে টেনশনটা চলবে তাও এই বিক্রিটা তখনও চিন্তা করবে যে আমার যদি ইমামের এই অবস্থা হয় তাহলে আমার আমলে কি অবস্থা হচ্ছে শেখ মতিউরমান মাদানিকা আল্লাহ করে আমাদের পিছনে তিনি এই কাজটা করেছিলেন আল্লাহ পছন্দ করে বলছি আমি তার কাছে কোনো দিনের ক্লাস করে অন্য কিছু ক্লাস হয়েছিলাম আল্লাহ তালা মগজটাকে তুলে দিয়েছেন মগজটাকে খুলে দিয়েছে এবং তার যে লেকচার আমরা এখন অনেক লেকচার দেখছি তার প্রথম দিকে চার পাঁচ বছরের লেকচার দেখেন পুরোটাই উপরে কয়েকদিন আগে করলো মাদ দলের উপরে কয়েকদিন আগে করলো চন্মায় করে গেছেন আমি এক ঝাঁক তরুণ পেয়েছেন আজকে সারা পৃথিবীর তার ছাত্রের সংখ্যা লাখের উপরে ছাড়িয়ে গেছে লাখের উপরে তারা আমাদের মতো ছোটবেলা দায়ী হিসেবে কাজ করতেছে লাখের নিভে সারা পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে তারাবি কথা বলতে শুধু তারাবিতে সীমাবদ্ধ থাকতে হবে তাও যেমন একটা বিষয় যে এরপরে একটা একটা করে সংখ্যা বাড়ছেই থাকবে বাড়ছেই থাকবে এবং সবগুলো পরিশুদ্ধ হতেই থাকবে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন আরসের পবিত্র সম্মানিত আরোসের রক কার বিনষ্টকারী কথা বলছেন মাইয়া তখন আল্লাহ ইলাম যে হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর সাথে সমপর্যায়ে মনে করবে অন্য কাউকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে দাসবে অন্য কাউকে অন্য কাউকে মাহুল হিসাবে মানবে লহানি দেখো তাদের কাছে কোনো দলিল নেই কোন বুরহান নেই কোনো আলো নেই তাদের কাছে কাছে কোনো দলিল প্রমাণ কিছুই নেই ঠিক আছে তুমি কোহল করছে নাহর করছে না অত্যাচার করছে নির্যাতন করছে নিগৃহীত করছে নাই তারা তো একদিন আমার কাছে প্রত্যাবর্তন করবেই আসবে ফিরে তাই না মা এটা তিনি তাদের হিসাব নিকাশ তাদের রবের কাছেই হবে ইন্দাম কাঠ দেখো কাফের সম্প্রদায় কখনোই সফল কাম হবে না বললেন না হবে না কর্ম সফল হবে না সাপীরা বিজয় হবে কারা বিজয় হবে সেইদের গুরুত্ব তাও সেইদের মূল বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে ধারাবাহিক ভাবে আলোচনা করতে থাকব আমরা চেষ্টা করবো নিয়মিত। ধারাবাহিক ক্লাস চলতে হবে প্রত্যেকে দেওয়া দিব এবং যারা হচ্ছে আসেনি আগামী থেকে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আসলো আমাদের এই ক্লাসটা ধারাবাহিক ভাবে চলতে থাকবে পুরোটাই তফইয়ের উপরে চলতে থাকবে ইনশাল্লাহ আমাদের ক্লাস এখানে হবে প্রায় একশত বিশটার মতো এবং আরো অন্য অন্য কিতাপ থেকে আরো বাদ বাকিগুলো একশো বিশটার উপরে বিশটার উপরে ক্লাস হবে ইনশাআ এবং প্রতিদিন একটা বা দুইটা করে অর্থায় আমরা আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদেরকে হায়া বা করেন আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের গুরুত্ব বোঝার চৌপিক দান করেন তাও এই যে গুরুত্ব বোঝার চৌভিক দান করেন তাও এই ভিত্তিক জীবনযাপন করার সৌভিক দান করেন তাও এই বৃত্তিকে এবাজ বন্দীকি করার চৌভিক দান করেন তাও এই আমাদের পরিবারগুলোকে গুলোকে গড়ে তোলা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন যা যে সমস্যা আছে আল্লাহ তালা সমস্যাগুলোকে দূর করে দেন যার যে কষ্ট আছে আল্লাহ তালা কষ্টগুলোকে দূর করে দেন অসুস্থদেরকে আল্লাহ তালা সেবা দান করেন আর কত হারা পথ গোলা বিভ্রান্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা তাওহীদের পথে আবাতেলে সাজুল তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের উপরে মানুষকে দাওয়াত প্রতিষ্ঠা করতে দান করেন আল্লাহ আমাদেরকে দাওয়াতে দান করেন আল্লাহ জীবনে বরকত দান করেন আল্লাহ আমাদের এবং আমালে বরকত দান করেন আল্লাহ আমাদের সফরে দান করেন আমিন ওয়াক্বিদা আলামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরমা